পরিশিষ্ট দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ অশ্বিনীকুমার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত কেশব সেন দেবেন্দ্রনাথ ঠাকুর অচলানন্দ শিবনাথ হৃদয় নরেন্দ্র গিরীশ প্রাণের ভাই শ্রীম তোমার প্রেরিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড কোজাগর পূর্ণিমার দিন পেয়ে আজ দ্বিতিয়ায় শেষ করেছি ধন্য তুমি এত অমৃত দেশময় ছড়ালে যাক তুমি অনেক দিন হলো ঠাকুরের সঙ্গে আমার কি আলাপ হয়েছিল জানতে চেয়েছিলে তাই জানাবার একটু চেষ্টা করি কিন্তু আমি তো আর শ্রীমর মতো কপাল করে আসিনি যে শ্রীচরণ দর্শনের দিন তারিখ মুহূর্ত আর শ্রীমুখ নিঃসৃত সব কথা একেবারে ঠিক ঠিক লিখে রাখবো যতদূর মনে আছে লিখে যাই হয়তো একদিনের কথা আর একদিনের বলে লিখে ফেলবো আর কত ভুলে গেছি বোধ হয় আঠারোশো সালে শারদীয় অবকাশের সময় প্রথম দর্শন সেদিন বাবুর আসিবার কথা আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়ে ঘাট থেকে উঠে একজনকে জিজ্ঞাসা করিলাম পরমহংস কোথায় তিনি উত্তর দিকের বারান্দায় তাকিয়া ঠেসান দেওয়া এক ব্যক্তিকে দেখিয়ে বললেন ওই পরমহংস কালা পেড়ে ধুতিপড়া আর তাকিয়া ঠেসান দেওয়া দেখে ভাবলাম এ আবার কীরকম পরমহংস কিন্তু দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে আবার তাই দুহাত দিয়ে বেষ্টন করে আধা চিৎ হয়ে তাকিয়ায় ঠেসান দেওয়া হয়েছে মনে হলো এর এখনও বাবুদের মতো তাকিয়া ঠেসান দেওয়া অভ্যাস নাই তবে বোধ হয় ইনিই পরমস হবেন তাকিয়ার অতি নিকটে তাঁহার ডান পাশে একটি বাবু বসে আছেন শুনলাম তার নাম রাজেন্দ্র মিত্র যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন একটু পরেই বাবুকে বললেন দেখো দিকিন কেসব আসছে কিনা একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন না আবার একটু শব্দ হতে বললেন দেখো আবার দেখো এবারও একজন দেখে এসে বললেন না অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন পাতের উপর পরে পাত রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ হ্যাঁ দেখো কেশবের চিরকালে কি এই রীত আসে আসে আসে না কিছুকাল পরে সন্ধ্যা হয় হয় এমন সময় কেশব দলবলসহ এসে উপস্থিত এসে যেমন ভূমিষ্ঠ হয়ে ওঁকে প্রণাম করলেন উনিও ঠিক তদ্রুপ করে একটু পরে মাথা তুললেন তখন সমাধিস্থ বলছেন রাজ্যের কলকাতার লোক জুটিয়ে নিয়ে এসেছেন আমি কি না বক্তৃতা করবো তা আমি পারবো বনি। করতে হয় তুমি করো আমি ও সব পারবনি ওই অবস্থায় একটু দিব্য হাসি হেসে বলছেন আমি তোমার খাবো দাবো থাকবো আমি তোমার খাবো শোবো আর বাঁধছে যাব আমি ও সব পারবনি কেশববাবু দেখছেন আর ভাবে ভরপুর হয়ে যাচ্ছেন এক একবার ভাবের ভরে আহ আহ করছেন আমি ঠাকুরের অবস্থা দেখে ভাবছি একই ঢং আর তো কখনো এমন দেখি নাই আর যেরূপ বিশ্বাসী তা তো জানোই সমাধিভঙ্গের পরে বাবুকে বললেন কেশব একদিন তোমার ওখানে গেছিলাম শুনলাম তুমি বলছ ভক্তি নদীতে ডুব দিয়ে সচিদানন্দ সাগরে গিয়ে পড়ব আমি তখন ওপর পানে তাকাই যেখানে কেশববাবুর স্ত্রী ও অন্যান্য স্ত্রীলগণ বসেছিলেন আর ভাবি তাহলে এদের দশা হবে কি তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে গিয়ে পড়বে সেই নেউলের মতো পিছনে বাধা ইট কোনো কিছু হলে কুলঙ্গায় উঠে বসলো কিন্তু থাকবে কেমন করে ইটে টানে আর ধূপ করে নেবে পড়ে তোমরাও একটু ধ্যান করতে পারো কিন্তু দাঁড়াসুতো ইট টেনে আবার নামিয়ে ফেলে তোমরা ভক্তি নদীতে একবার ডুব দেবে আবার উঠবে আবার ডুব দেবে আবার উঠবে এমনি চলবে তোমরা একেবারে ডুবে যাবে কি করে কেশববাবু বললেন গৃহস্থের কি হয় না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পরমহংস দেব দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র দুই তিনবার বলে উদ্দেশ্যে কবার প্রণাম করলেন তারপর বললেন তা জানো একজনার বাড়ি দুর্গোৎসব হতো উদয়স্ত পাঁঠাবলি হতো কয়েক বছর পরে আর বলি সে ধুমধাম নাই একজন জিজ্ঞাসা করলে মশাই আজকাল যে আপনার বাড়িতে বলির ধুমধাম নাই সে বললে আরে এখন যে দাঁত পড়ে গেছে দেবেন্দ্র এখন ধ্যান ধারণা করছে তা করবেই তো তা কিন্তু খুব মানুষ দেখো যতদিন মায়া থাকে ততদিন মানুষ থাকে ডাবের মতো নারকেল যতদিন ডাব থাকে তার নেয়াপাতি তুলতে গেলেই সঙ্গে মালার একটু উঠে আসবেই আর যখন মায়া শেষ হয়ে যায় তখন হয় ঝুনো ওই শ্বাস আর মালা পৃথক হয়ে যায় শ্বাসটা ভেতরে ঢপড় ঢপড় করে আত্মা হয় আলাদা শরীর হয় আলাদা দেহটার সঙ্গে যোগ থাকে না ওই যে আমি টে ওটাতেই বড় মুশকিল বাধায় শালার আমি কি যাবি না এই পোড়ো বাড়ি অশ্বত্থ গাছ উঠেছে ঘুঁড়ে ফেলে দাও আবার পরদিন দিন এক ফেঁকরি গজিয়েছে ওই আমিও অমনি ধারা পেঁয়াজের বাটি সাতবার ধো শালার গন্ধ কিছুতেই কি বলতে বলতে কেশব বাবুকে বললেন ফেলতেই উহ পাশে কি হলো বলে অজ্ঞান ডাক ডাক ডাক্তার ডাক ডাক্তার আসতে আসতে হয়ে গেছে এরা বলে ঈশ্বর নাই এক কি দেড় ঘন্টা পরে কীর্তনারম্ভ হল তখন যা দেখলাম তা বোধ হয় জন্ম জন্মান্তরেও ভুলব না সকলে নাচতে লাগলেন কেশবকেও নাচতে দেখলাম মাঝখানে ঠাকুর আর সবাই তাকে ঘিরে নাচছেন নাচতে নাচতে একেবারে স্থির সমাধিস্থ অনেকক্ষণ এইভাবে গেল শুনতে শুনতে দেখতে দেখতে বুঝলাম এ পরম বটে আর একদিন বোধহয় আঠেরোশো তিরাশি সনে শ্রীরামপুরের কয়েকটি যুবক সঙ্গে নিয়ে গেছিলাম সেদিন তাদের দেখে বললেন এরা এসেছেন কেন আমি আপনাকে দেখতে ঠাকুর আমায় দেখবে কি এরা সব বিল্ডিং টিল্ডিং দেখুক না আমি এরা তা দেখতে আসে নাই আপনাকে দেখতে এসেছে ঠাকুর তবে এরা বুঝি চকমুকির পাথর ভিতরে আগুন আছে হাজার বছর জলে ফেলে রাখো যেমন ঠুকবে আগুন বেরুবে। এরা বুঝি সেই জাতীয় জীব আমাদের ঠুকলে আগুন কই আমরা এই শেষ কথা শুনে হাসলাম সেদিন আর কি কি কথা হলো ঠিক মনে নাই তবে আমির গন্ধ যায় না আর কামিনী কাঞ্চন ত্যাগের কথাও যেন হয়েছিল আরেক দিন গেছি প্রণাম করে বসেছি বলিলেন সেই যে কাক খুললে ফসফস করে ওঠে একটু টক একটু মিষ্টি তার একটা এনে দিতে পারো আমি বললাম লেমনেড ঠাকুর বললেন আনো না মনে হয় একটা এনে দিলাম এতদিন যতদূর মনে পড়ে আর কেউ ছিল না কয়েকটি প্রশ্ন করেছিলাম আপনার কি জাতিভেদ আছে ঠাকুর কই আর আছে কেসব শ্রেণীর বাড়ি চচ্চড়ি খেয়েছি তবু একদিনের কথা বলছি একটা লোক লম্বা দাড়িওয়ালা বরফ নিয়ে এসেছিল তা কেমন খেতে ইচ্ছা হলো না আবার একটু পরে একজন তারই কাছ থেকে বরফ নিয়ে এলো ক্যাচর ম্যাচুর করে চিবিয়ে খেয়ে ফেললুম তা জানো জাতিভেদ আপনি খসে যায় যেমন নারকেল গাছ তাল গাছ বড়ো হয় বেললো তো আপনি খসে পড়ে জাতিভেদ তেমনি খসে যায় টেনে ছিঁড়ো না ওই সালাদের মতো আমি জিজ্ঞাসা করলাম কেশববাবু কেমন লোক ঠাকুর ওগো সে দৈবী মানুষ আমি আর ত্রৈলক্য বাবু ঠাকুর বেশ লোক বেড়ে গায় আমি শিবনাথবাবু ঠাকুর বেশ মানুষ তবে তর্ক করে যে আমি হিন্দুতে ও ব্রাহ্মতে তফাত কি বললেন তফাত আর কি এইখানে রসুন বাজে একজন সানাইয়ের ভোঁ ধরে থাকে আরেকজন তারি ভিতর রাধা আমার মান করেছে ইত্যাদির রং পরং তুলে নেয় ব্রাহ্মেরা নিরাকার ভোঁ ধরে বসে আছে আর হিন্দুরা রং পরং তুলে নিচ্ছে জল আর বরফ নিরাকার আর সাকার যা জল তাই ঠান্ডায় বরফ হয় জ্ঞানের গর্মিতে বরফ জল হয় ভক্তির হিমে জল বরফ হয় সে একই জিনিস নানা লোকে নানা নাম করে যেমন পুকুরের চারিপাশে চার ঘাট এঘাটের লোক জল নিচ্ছে জিজ্ঞাসা করো বলবে জল ও ঘাটে যারা জল নিচ্ছে বলবে পানি আর ঘাটে ওয়াটার আর ঘাটে অ্যাকোয়া জল একই বরিশালে অচলানন্দ তীর্থ অবধূতের সঙ্গে দেখা হয়েছিল বলাতে বললেন সেই কত রঙ্গের রামকুমার আমি বললাম তাকে কেমন লাগলো আমি খুব ভালো লাগলো ঠাকুর আচ্ছা সে ভালো না আমি ভালো আমি তার সঙ্গে কি আপনার তুলনা হয় তিনি পণ্ডিত বিদ্যান লোক আর আপনি কি পণ্ডিত জ্ঞানী উত্তর শুনে একটু অবাক হয়ে চুপ করে রইলেন এক আদ মিনিট পরে আমি বললাম তা তিনি পণ্ডিত হতে পারেন আপনি মজার লোক আপনার কাছে মজা খুব এইবার হেসে বললেন বেশ বলেছো ঠিক বলেছো। আমায় জিজ্ঞাসা করলেন আমার পঞ্চবটি দেখেছো। বললাম আজ্ঞা হ্যাঁ সেখানে কি কি করতেন তাও কিছু বললেন সেই নানাভাবে সাধনের কথা ন্যাংটার কথাও বললেন আমি জিজ্ঞাসা করলাম তাকে পাবো কী করে উত্তর ওগো সে তো চুম্বক লোহাকে যেমন টানে তেমনি আমাদের টানতেই আছে লোহার গায়ে কাদা মাখা থাকলেই লাগতে পারে না কাঁদতে যেমন কাদাটুকু ধুয়ে যায় ওটুক করে লেগে যায় আমি ঠাকুরের উক্তিগুলি বললেন হ্যাঁ দেখো সিদ্ধি সিদ্ধি করলে হবে না সিদ্ধি আনো সিদ্ধি ঘোঁটো সিদ্ধি খাও এরপর আমায় বললেন তোমরা তো সংসারে থাকবে তা একটু গোলাপিন নেশা করে থেকো কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে খেয়ে খেয়ে ন্যাংটা ভ্যাংটো হয়ে পড়ে থাকবে সংসারে থাকবে তো একখানি নামা লিখে নিও বকলমা দিয়ে দাও উনি যাহাই করবেন তুমি থাকবে বড়লোকের বাড়ির ঝিয়ের মতো বাবুর ছেলে পুলকে কত আদর করছে নাওয়াচ্ছে ধোয়াচ্ছে খাওয়াচ্ছে যেন তারই ছেলে কিন্তু মনে মনে জানছে এ আমার নয় যেমন জবাব দিলে ব্যাস আর কোনো সম্পর্ক নাই যেমন কাঁঠাল খেতে হলে হাতে তেল মেখে নিতে হয় তেমনি ওই তেল মেখে নিও তাহলে আর সংসারে জড়াবে না লিপ্ত হবে না এতক্ষণ মেঝে বসে কথা হচ্ছিল এখন তক্তপোষের ওপরে উঠে লম্বা হয়ে শুলেন আমায় বললেন হাওয়া করো আমি হাওয়া করতে থাকলাম চুপ করে রইলেন একটু পরে বললেন বড্ড গরম গো পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও আমি বললাম আবার শৌকও তো আছে দেখছি হেসে বললেন কেন থাকবেনি কেন থাকবে আমি বললাম তবে থাক থাক থাক খুব থাক সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি সে আর বলবার নয় শেষবার যেবারের কথা তুমি তৃতীয় খণ্ডে উল্লেখ করেছ সেইবার আমার স্কুলের হেডমাস্টারকে নিয়ে গেছিলাম তার বিয়ে পাশ করার অব্যবহৃত পরে এইবার এই সেদিন তোমার সঙ্গে তার দেখা হয়েছে ওকে দেখেই বললেন আবার ইটি পেলে কোথায় বেড়ে তো ওগো তুমি তো উকিল উহ বড় বুদ্ধি আমায় একটু বুদ্ধি দিতে পারো তোমার বাবা যে সেদিন এসেছিলেন এখানে তিন দিন ছিলেন আমি জিজ্ঞাসা করলাম তাকে কেমন দেখলেন বললেন বেশ লোক তবে মাঝে মাঝে হিজিবিজি বকে আমি বললাম আবার দেখা হলে হিজিবিজিটি ছাড়িয়ে দেবেন একটু হাসলেন আমি বললাম আমাদের গোটা কত কথা শুনান। বললেন হৃদয়কে চেন আমি বললাম আপনার ভাগ তো আমার সঙ্গে আলাপ নাই ঠাকুর হৃদে বলতো, মামা তোমার বুলিগুলি সব একসময়ে বলে ফেল না ফিবার এক বুলি কেন বলবে আমি বলতাম তার তর্কিরে শালা আমার বুলি আমি লক্ষ্যবার ওই এক কথা বলবো। তোর কিরে আমি হাসতে হাসতে বললাম তা বটেই তো কিঞ্চিত পরে বসে ওং ওং করতে করতে গান ধরলেন ডুব, ডুব ডুব রূপ সাগরে আমার মন দুই এক পথ গাইতে গাইতে ডুব ডুব বলতে বলতে ডুব সমাধি ভঙ্গ হল পাইচারি করতে লাগিলেন ধুতি পরা ছিল তা দুই হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপরে তুলেছেন এদিক দিয়ে খানিকটা মেঝে ঝেঁটিয়ে যাচ্ছে ওদিক দিয়ে খানিকটা অমনি পড়েছে আমি আর আমার সঙ্গী টেপাটেপি করছি আর চুপি চুপি বলছি ধুতিটি পরা হয়েছে ভালো একটু পরেই দূর সালার ধুতি বলে ধুতিটা ফেলে দিলেন হয়ে দিগম্বর হয়ে পাইচারি করতে লাগলেন উত্তর দিক থেকে কার যেন ছাতা ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাসা করলেন এ ছাতা লাঠি তোমাদের আমি বললাম না অমনি বললেন আমি আগেই বুঝেছি এ তোমাদের নয় আমি ছাতা লাঠি দেখেই মানুষ বুঝতে পারি সেই একটা লোক হাউমাউ করে কতগুলো গিলে গেল এ তারই নিশ্চয় কিছুকাল পরে ওইভাবেই খাটের উত্তর পাশে পশ্চিমুখ হয়ে বসে পড়লেন বসে আমায় জিজ্ঞাসা ওগো আমায় কি অসভ্য মনে করছ আমি বললাম না আপনি খুব সভ্য আবার এ জিজ্ঞাসা করছেন কেন ঠাকুর আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে ওরা এলে কোন রকম একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয় গিরিশ ঘোষকে চেনো আমি কোন গিরিশ ঘোষ থিয়েটার করে যে ঠাকুর হ্যাঁ আমি দেখিনি কখনো নাম জানি ঠাকুর ভালো লোক আমি শুনি মদ খায় নাকি ঠাকুর খাক না খাক না কদিন খাবে তুমি নরেন্দ্রকে চেনো আমি আজ্ঞা না ঠাকুর আমার বড় ইচ্ছা তার সঙ্গে তোমার আলাপ হয় সে বিয়ে পাশ দিয়েছে বিয়ে করেনি আমি জি আজ্ঞা আলাপ করব। ঠাকুর আজ রামদত্তের বাড়ি কীর্তন হবে সেইখানে দেখা হবে সন্ধ্যার সময় সেইখানে যেও আমি জি আজ্ঞা ঠাকুর যাবে তো যেও কিন্তু আমি আপনার হুকুম হলো তা মানবো না অবশ্য যাব ঘরে ছবি কখানা দেখলেন পরে জিজ্ঞাসা করলেন বুদ্ধদেবের ছবি পাওয়া যায় আমি শুনতে পাই পাওয়া যায় ঠাকুর সেই ছবি একখানি তুমি আমায় দিও আমি জি আজ্ঞা যখন এবার আসব নিয়ে আসব। আর দেখা হলো না আর সেই শ্রীচরণ প্রান্তে বসতে ভাগ্যে ঘটে নাই সেদিন সন্ধ্যার সময় রামবাবুর বাড়ি গেলাম নরেন্দ্রের সঙ্গে দেখা হলো। ঠাকুর একটি কামরায় তাকিয়া ঠেস দিয়ে বসেছেন নরেন্দ্র তার ডান পাশে আমি সম্মুখে নরেন্দ্রকে আমার সহিত তালাপ করতে বললেন নরেন্দ্র বললেন আজ আমার বড় মাথা ধরেছে কথা কইতে ইচ্ছা হচ্ছে না আমি বললাম থাক আর একদিন আলাপ হবে সেই আলাপ হয় আঠারোশো সাতানব্বই মে কি জুন মাসে আলমোড়ায় ঠাকুরের ইচ্ছা তো পূর্ণ হতেই হবে তাই বারো বছর পরে পূর্ণ হলো আহা সেই স্বামী বিবেকানন্দর সঙ্গে আলমোড়ায় কটা দিন কত আনন্দেই কাটাইয়াছিলাম কখনো তাঁর বাড়িতে কখনো আমার বাড়িতে আর একদিন নির্জনে তাকে নিয়ে একটি শৃঙ্গে। আর তাঁর সঙ্গে পরে দেখা হয় নাই ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতেই সেবারের দেখা ঠাকুরের সঙ্গেও মাত্র চার পাঁচ দিনের দেখা কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই এমন হয়েছিল যে তাকে মনে হতো যেন এক ক্লাসে পড়েছি কেমন বিয়াদপের মতো কথা বলেছি সম্মুখ থেকে সরে এলেই মনে হতো ওরে বাপরে কার কাছে গেছিলাম ওই কদিনেই যা দেখেছি ও পেয়েছি তাতে জীবন মধুময় করে রেখেছে সেই দিব্যামৃত বর্ষী হাসিটুকু যতনে পেট্রায় পুড়ে রেখে দিয়েছি সে যে নিঃসম্বলের অফুরন্ত সম্বল আর সেই হাসিচ্যুত অমৃত কণায় আমেরিকা অবধি অমৃতায়িত হচ্ছে এই ভেবে হৃষ্যামি চ মুহুর মুহু হৃস্যামি চ পুন আমারই যদি এই এখন বোঝো তুমি কেমন ভাগ্য ভাগ্যধর নিঞ্জন নিমনূপ ভুকৃদ বিগ্রহ ঈশ পর শিরস নং রিসান শ্রী শ্রী রামকৃষ্ণ কথা শ্রীম শ্রীমকথিত প্রথম ভাগ সমাপ্ত